আনাস ইবনু মালিক রদিয়াহ তু আল্লাহুতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক উম্মাতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন আর আমাদের এই উম্মাতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু উবাইদাহ ইবনু জারাহ রদিয়াল্লাহ তু আল্লাহু